بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله মানুষ যিনি বিশ্বাসী তিনি শয়তানের ধুকায় পড়ে কুপ্রবৃত্তির আপনার চাহিদার দিকে আপনার নিজকে ছেড়ে দেওয়ার কারণে তার পক্ষ থেকে কিছু অন্যায় ঘটে যেতে পারে পা তার কাছ থেকে আপনার হ্যাঁ বেরিয়ে আসতে পারে এটা স্বাভাবিক তো একজন মানুষ তার যদি মৌলিকত্ব ঠিক থাকে যে আল্লাহকে সে এককভাবে একমাত্র এ বাদতের উপযুক্ত এবং বিশ্বের কেউ যে উপযুক্ত নয় একমাত্র তিনি একমাত্র এ উপযুক্ত আনুকত্যের উপযুক্ত উপাসনের উপযুক্ত এটা যদি কেউ বিশ্বাস করে তারপরে যদি তার পক্ষ থেকে কোন একটা ভুল চুক অথবা যে কোনো পাপ কর্ম যদি আপনার প্রকাশিত হয় আল্লাহ যে শানু সেটা ক্ষমা করে দিবেন। सरकारी दल जरा क्षमत नेत्रीता आनुगत्य क्यों देखा एकम्र पूज्य व्यक्ति आपकी नेता नेत्री हिसाब से चीनी का चीनी हाँ दुनिया बुखे अपनी एकमत हाँ पूज्य व्यक्ति एवं मान्य व्यक्ति मान्य गण्य व्यक्ति ये जो विश्वास कर আদেশের বাইরে তার চাহিদার বাইরে যদি কোনো কিছু ঘটে ঘটাই ফেলে তারপরেও সে তার আনুগত্য থেকে তাকে তাড়িয়ে দেয় না এবং তার অপরাধগুলা সে সময় সময় ক্ষমা করে দেয় এটা আমরা বিশ্বের বুকে দেখতে পাই যেমন আমাদের ঢাকার মধ্যে এক সরকারি দলের বড় দুইজন বড় নাম করা গডফাদার যাদেরকে বলা হয় তারা এমনভাবে নেত্রীর প্রতি আনুগত্য দেখাচ্ছে যার কারণে যে অন্য তাদের রুচির বাইরে আপনার যার কারণে তাদের কারণে মাঝে মাঝে প্রশাসনকে বিব্রত বোধ করতে হয় তাদের কর্মকাণ্ডের কারণে এবং পত্রপত্রিকা তাদের বিরুদ্ধে যখন নেমে যায় তখন অনেক সময় সরকার বিব্রত বোধ করে তারপরেও তাদেরকে পরিত্যাগ করতে পারছে না কারণ একচ্ছত্র আনুগত্য প্রকাশ করে তাদের সামনে এমন কি শুধু আপনার মান্যগণ্য ব্যক্তি নয় বরং তাদের একজন তো বলেছেন নেত্রীকে যে তিনি একজন আপনার কুতুব বা আব্দাল এরকম বলে ফেলেছেন সংসদের বুকে একজন মনে করেন হ্যাঁ এরকম ভক্তি দেখাইলে এরকম যদি তাকে পূজ্য ব্যক্তি মনে করে এই কারণে আপনার সে তার কাছ থেকে ওকে তাড়িয়ে দিতে চায় না যদি বিব্রত বোধ করতে হয় এরকমভাবে আল্লাহর ব্যাপার আমরা চিন্তা করি যদি আল্লাহর ব্যাপারটা অনেক ঊর্ধ্বে কিন্তু মানে একটা আইডিয়া করার জন্য বলছি যে আল্লাহর ক্ষেত্রেও যদি একচ্ছত্র আনুগত্যের একমাত্র হ্যাঁ ব্যক্তি একমাত্র সত্তা হিসেবে যদি আল্লাহকে আমরা মেনে নিই যে তার পাশাপাশি অন্য কাউকে যদি অংশীদারিত্ব না দিয়ে থাকি আনুভূত্যের ক্ষেত্রে না কেন তিনি তার কাছে আপনি বলেন রহমত আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হতে যেও না ইন্দন জমিয়া কারণ নিশ্চয়ই আল্লাহ সকল গুণা তোমাদের ক্ষমা করে দিবেন ইন্ ভুগল রাহিম কারণ তিনি ক্ষমাশীল তিনি দয়ালু এক হাদিসের মধ্যে রসুল আকরম বলেন যে বলেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনুদ নেই তিনি একক তাঁর কোন শরিক নেই তাহলে একক ছত্র তাকে ইসে মেনে নেওয়া সেটা যদি মেনে নেয় কোন তার সাথে অংশীদারিত্ব সে স্বীকার করে না এবং স্বীকার করে ওয়ান্না যে হচ্ছেন আল্লাহর যে বাণী তিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ প্রদত্ত একটি রুফ এবং জান্নাত সত্য জাহ্নাম সত্য তাইলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন যদিও তার পক্ষ থেকে পাপাচার ঘটুক না কেন তাই ওই যে মূল আনুগত্যের কারণে আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত না করার কারণে একমাত্রই তিনি আল্লাহ যিনি আবাদতের মালিক এবং তিনি শাস্তি করতে পারেন এই বিশ্বাস যদি আলহিহিন দেবে যে আল্লাহ ছাড়া সত্য করে মাহমুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল তাইলে আল্লাহ তারপর জাহানুকে হারাম করে দিবেন। তিনি বলেন যে এক গ্রাম মূলক এসে বললেন বলে দুই জিনিস এমন আছে যে আপনার বাধ্যতামূলক করে দেয় আবশ্যক করে দেয় কোনো বস্তুকে আল্লাহ সেইসিক বিহি সেই আহ দেখালাল না আর যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা সে জাহান্নামে যাবে সুতরাং ওই মূল কথা আগের আমার দৃষ্টান্তটা যদি বুঝতে পারেন সবাই তাইলে এই হাদিসগুলো বোঝা কষ্টকর হবে না মৌলিকত্ব থাকার কারণে যে আল্লাহর পাশাপাশি কাউকে অবস্থান না যে তুমি এখন ফাঁদে পড়ে আমার কাছে আসি সহানুভূতি চাচ্ছ কিন্তু অন্য সময় যে অন্যের কাছে দেখা যায় অন্যের আনুগত্য তুমি করো অন্যের দলের জন্য কাজ করো এটা প্রমাণিত হইলে কিন্তু আর দয়া পাওয়া যাবে না এরকম ভাবে আল্লাহর ক্ষেত্রেও যদি সিরিপ পাওয়া রাখা যায় একক সত্তা হিসেবে তাইলে অন্যান্য কিছু পাবাচার সেটা আল্লাহ যে সানু ক্ষমা করে দিতে পারেন যেটা অন্য আরেকটা হাদিসের মধ্যে যেটা হজরত আনসর দিলনৈতিক পন্ডিত্রী বলেন যে রসুল আকম সাল ইসলাম একবার তার আরোহনের মধ্যে পিছনে রাখলেন এবং আবার তিনি বললেন লব্বাই কে আর সুরল্লাহাদলেন ইয়া মাহাদ তখন মহাজ বললেন লব্ভ কে আর সুরল্লাহ তিনবার বলে তিনি তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন কারণ তারপরে কথা বলবেন যেটা আপনার সূত্রগত কথা যেটা আজীবন মনে রাখতে হবে এই কারণে আকর্ষণ যে তারপরে ব্যক্তি কোন বান্দা যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোন মাহবুদ নেই এবং মহামুদাম তার বান্দাউর এটা তার অন্তর অন্তঃস্থল থেকে সে বলে এবং এটাকে সত্য এই ক্ষেত্রে সে সত্যবাদী হয়ে থাকে কোন গুজামিল তার মধ্যে না থাকে যদি ইয়া রসুল ইস্তাফ শিরু যে আমি কি অন্যান্য লোকদেরকে এই খবরটা দিব যেটা আমাকে বলছিলেন তখন তো তারা খুশি হতে পারবে তখন রসুল বললেন ঈদে ইয় যে তুমি গিয়ে তাদেরকে বলবে না কারণ অনেকে এটার ব্যাখ্যা বুঝতে পারবে না এই কারণে তুমি বলবে না তাইলে রসুল আকরম নিষেধ করেছিলেন যে অনেকে ভুল বুঝতে পারে বর্তমানে হাদিসটা পাওয়া যাওয়ার কারণে আপনার হাদিসের কিতাবের মধ্যে অনেক আলেম ও অনেক সাধারণ লোক সবাই ভুল বুঝে বসেছে যে তাইলে আমাদের কাজ করে লাগবে না ইমানের উপর যথেষ্ট এরকম মনে করে এই কারণেই তো রসুল আকরম ইসলাম ভুল বুঝার ভয়ে হ্যাঁ হজরত মহাজকে নিষেধ করেছিলেন কিন্তু হজরত মাহাজ বর্ণাকারী বলেন হ্যাঁ যে যে মৃত্যুর সময় হজরত হাদিসটা বলে কারণ তিনি জানেন যে রুসুলি একটা হাদিস রাখি শয়তানের ধোকায় কিছু ভুল হতেই পারে কিন্তু যদি অংশীদারিত্ব দিয়ে বসেন আল্লাহর সাথে তখন তো ঝামেলা লেগে যাবে তখন আর সেটা আপনি কখনো সুবিধাটা পাচ্ছেন না এরকম আরেকটা হাদিস মুসলিম মধ্যে আমরা পাই যেটা থেকে আবু বাকরিন আকরমের সাথে বসা ছিলাম আমাদের সাথে আবুকুরমর ছিল হম আরো কিছু লোক ছিল তখন রসুল আকরম সাল্লাহসাল্লাম আমাদের মধ্য থেকে তিনি উঠে চলে গেলেন যাওয়ার পর হ্যাঁ বলে যে তিনি একটু দেরি করলেন যে সাথে সাথে আসলেন না তখন আমরা ভয় পাচ্ছিলাম কিনা আমরা এরকম ভাবে আতঙ্কিত হয়ে পড়লাম এবং আমরা সবাই উঠে পড়লাম ওই বসার জায়গা থেকে ফাঁকুন্ত আমি সবচাইতে বেশিও আপনার অস্থির হয়ে পড়লাম ফখর আবতাকি রসুল আল্লাহাম বলে যে আমি তারপরে রসুলকে খোঁজাখুজি করতে শুরু করলাম হাত ইতো হায়েতাম সার বলেসারদের এক আপনার বাগান আমি উপস্থিত হলাম এবং উনি লম্বা হাদিস বলছিলেন কিভাবে তিনি বাগান বাড়িতে ঢুকছিলেন কি পরিবেশ পরিবেশের শুল্কে দেখছিলেন পুরাপন লম্বা হাদিসের মধ্যে দিয়েছেন কিন্তু সেটা আমাদের দরকার নাই সর্বশেষে রসুল আকরম তাকে বললেন যে তুমি চলে যাও যাকে এই দেয়ালের বাইরে যার সাথে তোমার সাক্ষাৎ হবে যে ব্যক্তি কথা আসাক দিবে যে আল্লাহ সত্য কোনো মাহবুদ নেই যে তার অন্তর অন্তঃস্থল থেকে সে বলে কঠিন বিশ্বাস করে যদি বলে তাহলে তাকে জান্ন সুসংবাদ দেবে এখানে ওই কঠিন বিশ্বাসের কথা যে আপনি তার সাথে আবার কোন শিরিক করতে যাবেন না তাকে একচ্ছত্র সত্তা মেনে নেবেন যে আবাদতের ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে হঠাৎ করে একটা ঘটনা মনে পড়েছে আমাদের এলাকায় মাদ্রসা আমাদের এক ছাত্র হয় সে একটা প্রতিষ্ঠান দিয়েছিল হঠাৎ করে একটা ছেলে ওই প্রতিষ্ঠানে মারা গেল এখন ওই মাদ্রসাকে গিরা করে ফেলছে কিন্তু আমাদের এলাকার যে মেয়র ছিল লক্ষ্মীপুরের তার কথা সবাই জানেন হ্যাঁ সেও দেশের পরিচিত একজন ব্যক্তিত্ব তো তার কাছে গিয়ে সে কিভাবে ধর্ম দিল সে বলল যে আমি আপনাকে আমার অভিভাবক হিসেবে মানি প্রশাসন আছে নাই সেইটা আমার দেখার বিষয় না আপনি আমার অভিভাবক ছেলেটা মরে গেছে এখন আমার কি আমার ব্যাপার আপনি কি সিদ্ধান্ত নেবেন সব আমি মেনে নেব আপনি একমাত্র আমার মান্যগণ্য ব্যক্তি আপনাকে ছাড়া আমি কিছুই ছিনি না এটাকে বলো তাও হিত হ্যাঁ যে একচ্ছত্রভাবে তার হ্যাঁ তাকে মেনে নিয়েছে তখন সে তাকে বাঁচিয়ে দিল সে মনে করল সে তো আমার খাটি এরকম আল্লাহর ক্ষেত্রেও আপনি যদি খাঁটি তৌহিদকে বাস্তবায়ন করতে পারেন সামনে নিজকে আল্লাহ করতে পারেন এবং আল্লাহর সাথে কখনো শরীর করার মানসিকতা কাজে লাগবে তাইলে অন্যান্য পাচার যদি ঘটে যায় তাইলে ইচ্ছে করে ঘটানোর কোন আপনার দরকার নেই কারণ এই কারণেই তো হজরত মাহাজকে রসুল আকাল্লাম নিষেধ করেছিলেন এই জাতীয় সংবাদ না দেওয়ার জন্য তাইলে আপনার এমনি বলছুক মানুষের তো হবেই হয়ে যদি তাওহিদ যদি ঠিক থাকে যদি শিরিক যদি আপনার মুক্ত থাকা যায় তাইলে আল্লাহ শাহনু অবশ্যই আমাদের গুনাগুলো মাফ করে দেবেন হ্যাঁ আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই হ্যাঁ বলে শেষ করলে আমার সালানবীন মহাম্মি ওজিন